بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا قال ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال لقد كنت على عهد رسول الله صلى الله عليه وسلم غلاما فكنت احفظ عنه فما يمنعني من القول الا ان هنا رجالا هم مني প্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে সমাজের মধ্যে যারা বয়স্ক রয়েছেন তাদেরকে সম্মান দিতে হবে হুম এবং এটা আমরা এইভাবেই মনে করেছি যে তাদেরকে সম্মান দেওয়া এটা একটা আদবের বিষয় হুম এবং এতে কোনো বেশি একটা কোন লাভ নেই না আজকে এখন আমরা লাভের দিকে যাচ্ছি যে কি লাভ আছে আমি যে বয়স্কদেরকে সম্মান দেবো আমাকে তার সামনে নিচু করে রাখবো এতে আমার কি ফায়দা হবে নিজের বরত্ব দেখাইলাম না সে তাতে আমার ফায়দা কী সেটাতে অবশ্যই ফায়দা রয়েছে যেটা আমি এখনই বলছি প্রথমত যে রসুল আকরম একজন বিশ্ব সত্ত্বেও তিনি হাদিসের মধ্যে আসবে তার ফজিলতকে প্রথমত হজরত সামর আবনে জুনদুবের কথা আমরা শুনি তিনি বললেন যে লো আদুল রসুল্লাহামা যে রসুলের যুগে আমি ছোট ছেলে ছিলাম কিন্তু ফাগুন্ত আফাদ আন কিন্তু আমার সরণ শক্তি ভালো ছিল আমি রসুলের হাদিসগুলো মুখস্থ করতাম কিন্তু সাহবাদের মধ্যে এই কারণে আমি তাদের সামনে কথা বলতে চেষ্টা করতাম না এটা হচ্ছে বাস্তবে রসুল আকরমসুল ইসলাম যে আদব শিক্ষা দিলেন সেটার বাস্তবায়ন হ্যাঁ একজন সাহাবের জীবন থেকে আমরা জানতে পারলাম পাশাপাশি হজরত তানাসন থেকে জানতে পারি তিনিও একজন কি ছোট বয়সের ছিলেন মদিনাতে যখন আসছিলেন তার মা রসুল আকরমসালামের খ্যাদমতে নিয়ে গেলেন হজরতানাসকে দিয়ে দিলেন খ্যাদমতে এবং দশ বছর তিনি রসুল আকরমসাল ইসলামের খেদমতে ছিলেন তিনি বলছেন যে রসুল আকরমসাম বলেন যদি এমন লোককে আল্লাহ নিযুক্ত করেন হ্যাঁ যে তাকে সম্মান দিবে তাইলে সম্মানের সম্মান পাওয়া যায় একটা আরবি প্রবাদ আছে কামায় যে যেরকম তুমি আচরণ করবে সেরকম তুমি প্রতিদান পাবে এই কারণে এই সূত্রের ভিত্তিতে আমরা বলবো যে আমরা যারা যুবক রয়েছি তারা এখন আমরা বড়দেরকে সম্মান দেব কিন্তু পরবর্তীতে আমরা বয়স্ক হব তখন আল্লাহ আমাদের জন্য এমন লোককে ঠিক করে দিবেন যারা সম্মান দিবেন। যদিও সমাজের বিবর্তন আসবে তারপরেও আমরা যারা এরকম বয়স্কদেরকে সম্মান করতে শিখেছি তাদেরকে দেখলে ইনশাআল্লাহ যুবকরা সম্মান করবে এটা আল্লাহ পরিস্থিতি সৃষ্টি করবেন আর যদি আমরা বয়স্কদেরকে সম্মান করতে না শিখি সমাজের মধ্যেও যদি সম্মান করার প্রচলন থাকে কিন্তু আমি যদি বয়স্কদেরকে সম সম্মান না দেয় তাইলে আমার জন্য আল্লাহাজ এমন লোক সৃষ্টি করবেন যে আমাকে সম্মান না। সুতরাং সম্মান পেতে হলে সম্মান দিতে হবে এটাতেই হ্যাঁ কখন এটাতে লস নেই কিন্তু এর বিপরীতেই লস আল্লাহ আমাদেরকে এই আদরটুকু রক্ষা করার তৌফিক দিন ওসাল নবীন ওয়াসীন